আনাস রদিল্লাহ তালানহুতে বর্ণিত যে শরীরের চুলকানি থাকার কারণে তাদের দুজনকে অর্থাৎ আব্দুর রহমান ও জুবাইরকে রেশমি পোশাক পরার অনুমতি দিয়েছিলেন বা দেয়া হয়েছিল